বন্দে গুরুপদন্দ ভক্তিদম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিদিত শ্রীনন্দনন্দন বন্দে রোদয় গোপীজন সামূত বিন্দব মনো বঞ্ছাল্পুশৃ সিনেধু ব্যবচ পতি পাবুনেভ্য বৈষ্ণবেম মোকিচ পুঙ্ হইতি যৎ পতমহং বন্দে পরমদমা বৃন্দলসিদের বৈ পিয়া বৈ কেশবশ কৃষ্ণভক্তিপদী দেবী নারাযন নমো নম নায়মস্ত নর নোম দেবীং সরস্বতিসী সংকীনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পশনে সদানুর গুর্ভক্তি ভোক্তি প্রমোদ কুণ্য ধ্যাম সদা পিভবগ্নমোহম তীর্থা শিব বিম ভীতাহামনদিপুত বন্দে মহাপুষতে চর ত্যাক্তুস্তজ্জসুপি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট বচগাণ্যাম মেঘদৈতি বধাবদ বন্দে মহাপুষতে চর পল্লব নখ ছমনি ছটাই বিসুজ কিমপি বপোধু সদর্শি পূর্ণাগ্রসাগর সারমূরি সারাধিকা মি কৃপা কর্মচৈত প্রভু নিতন্দ শ্রীদ্ৈাধর শিবসদি সেগরভক্তি শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতনন্দ শ্রীদ্ৈাধর শিব সৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজান লম্বিত ভুজো কনকতো সঙ্গীতনয়বিতর কমলা বিশা বো দ্বিজ বো যুগ ধর্ম পালো জগন্দে বন্দে জগৎপ্রিয় করুণাভত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে রাম রাম হরে শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীচৈতন্য প্রভু বন্দে বালয় যদনুগৃহান নানামত গ্রাহম ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা জানিয়েছেন নিজের কর্তৃত্ব বজায় রাখার নামই হল অসরণাগতি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা নিজের ওপর কর্তৃত্ব বজায় রাখার নামই হলো অসরানাগতি কর্তা আহম ইন ইতিমানাতে যখন মানস দেহ গৃহ যোগ কিছু তোমারও অর্পিনু তোয়া পদে নন্দ কিশোর এই অবস্থাটা যখন হয় তখন জীবের অপ্রাকৃতি জগতের কোনো কিছুই রহস্য আর ঢাকা থাকে না ধীরে ধীরে সর্বাঙ্গীন সর্বাঙ্গীনভাবে সে গুরুচরণের সেবা করতে করতে গুরুচরণের মহিমা উপলব্ধি হয় আর গুরুচরণের মহিমা উপলব্ধি হলে নিত্যানন্দ চরণের মহিমা উপলব্ধি হয় নিত্যানন্দচরণের মহিমা উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গে চরণের মহিমা উপলব্ধি হয় চরণের মহিমা উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী শ্রীমতী রাধারানীচরণের সমস্ত মহিমা অবগত হওয়া যায় আর তখন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কী ইচ্ছা কি কি ইচ্ছা তার লীলা বৈশিষ্ট্য কি তার রসিকতা কেমন রসিক শেখর তিনি এই সমস্ত সমস্তগুলো বোঝা যায় শিল্প প্রবোধানন্দ সরস্বতী পাদ এই কথাটাকেই ভজনের যে কেউ উপলব্ধি না করে বৃন্দাবনে প্রবেশের জন্য ব্যস্ত হয়ে পড়ে বলা হয় শ্রী প্রবধানন্দ সরস্বতীবাদ এর ক্রমটা দেখিয়ে দিয়েছেন তিনি সুন্দরভাবে বলেছেন যে যথা যথাযথা গৌরপদার বিন্দে বিন্দে তক্তিম কৃতপন্ন রাসি, তথা তথা উৎসর প্রতিহিদি অকস্ম রাধা পদাম্বুজ সুধাম্ব রাশিথা গৌরপদার বিন্দে बिंदे तो भक्त कृतपन्न बहु बहुबहु सुकृति तुम लाभ करवनमुखी सुकृति बहुबहु सुकृति बहु पुजवती हर पर क्यों एक सद वैष्णव सद गुर संगे तार सम्बन्ध है तरह से समस्त किस्य से जानते पर फले नित्यानंदे पूर्ण कृपा है তার ফলে নিত্যানন্দের পূর্ণ কিপা হয় নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে এই কথাটা সত্য নিতায়ের করুণা না হলে পরে নরতম ঠাকুর সুন্দরভাই কীর্তনে বলেছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয়বাসনা থাকবে সঙ্গে সঙ্গে কৃষ্ণও থাকবে অ্যাবজার হতে পারে না আলো এবং অন্ধকার একত্রে অবস্থান করতে পারে না যুগপথ থাকে না সেরকম বিষয় থাকবে আর পরম বিষয় কৃষ্ণ থাকবে দুটো সঙ্গে হয় না যখন বিষয় অবগত হবে তখন পরম বিষয়ের কথা বোঝা যাবে এই জন্য আগেও জানিয়েছিলাম স্বাস্থ্যকাররা স্বাস্থ্যে বলা আছে যে বিষয়াস্ত চিত্তান কৃষ্ণা বেশ যতক্ষণ পর্যন্ত বিষয়ের আবেশ থাকবে তোমার মধ্যে পাটোয়ারি বুদ্ধি যেটাকে বলে পাটোয়ারি বুদ্ধি ব্যবসায়ী বুদ্ধি এটা এরাম করলে সুবিধা হবে এটা এরাম করলে সুবিধা হবে পাটোয়ারি বুদ্ধি বলা হয় সরলতা নাই যখন অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানত হব সনাতন গোসাইয়ের অবস্থা সনাতন গোসাই নৃত্যপার্শদ তারপরেও আমাদের যে গুরুবর্গ জগৎ প্রপঞ্চে এসছেন আমাদের উদ্ধারের জন্য যারা ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু পরমংস গুরু বা দেখেছেন তারা জানেন সরলতা কাকে বলে ইছু উপলব্ধি করেছেন একটা বাচ্চার মধ্যে ওরকম সরলতা বাচ্চা তো ইনোসেন্ট বাচ্চার মধ্যে কোনো জ্ঞান নেই কিন্তু তিনি পরিপূর্ণ জ্ঞানময় ভগবানের নিত্য পার্স এরকম সরলতা একটা শিশু সরলতা আমার শিশুত্ব তাও নিজের মধ্যে কিছু রিজার্ভ করার চেষ্টা করে তুমি একটা শিশুকে ভালোবেসে কিছু বিস্কুট কিছু লজেন দাও তার পাশের ভাইটা রয়েছে সে দেবে না লুকিয়ে রাখবে রং করে তা সেটা সরলতা হলো না তার সংস্কারও রকম দেখতে মনে হচ্ছে বাচ্চা আবার অনেক বাচ্চা দেখা যায় ছোটবেলায় যা পেরো আয় ভাই এই নে এটা একসঙ্গে সংস্কার বিভিন্ন রকম কিন্তু সরলতা বৈষ্ণবগণের সঙ্গে জগতের কাউরি তুলনা করা যায় না সরলতা যদি হয় বাস্তব বিজ্ঞান ভিত্তিক সরলতা কিছু বোকা লোককে আমার সামনে এলো মহারাজ এই লোকটা সরল মহারাজ বোকা এটা সরল না এটা বোকা সরলতা আলাদা জিনিস সরলতা এই জিনিস নয় তোমরা সরলতার মানে বোঝো সরলতা মানে অন্তরে বাহিরে সমবে বা যা মুখে বলে তাই আচরণে করে ভগবান গুরু বৈষ্ণবকে অন্তর থেকে ভালোবাসে তার বক্রতা নাই সরলতা কথার একটাই কথা যে বক্রতা বেকা ভাব নাই সরল অন্তরের বাহিরে আচরণ কথা সিদ্ধান্ত সব কিছু সরল এটাকে বলে অন্তরে বাহিরে সময় ব্যবহার। অমানি মানদ নিজে মান নেবে না অপরকে মান দেবে শিল ভক্তিম ঠাকুর এই মাসটাকে তো কার্তিক মাসের থেকেও বেশি গুরুত্ব দেওয়ার কথা আলোচনা করা হয় গুরুবর্গেরা বলেন আমি জানি না কেউ এই মাসটাকে সেরকম গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন বলে মনে হয় না তা যদি হতো সেরকমভাবে সেরকম অবস্থা সৃষ্টি হতো কিন্তু পুরুষোত্তম মাসের মহিমা আমি আলোচনা করেছি কিছু তাতে বলা হয়েছে কার্তিক মাসের যে আচরণ আছে আচার আছে সেইটি বরঞ্চ তার থেকে অনেক বেশি বজায় রাখা উচিত স্মরণ কীর্তন ভগবানের সর্বদা সেবা বহির মুখ ব্যক্তির মুখ তাদের সঙ্গে কথাবার্তা নিষেধ হ্যাঁ আমাদের মৌনটা তো নাটক নয় মৌনতাটা মানে হল কোনো বহির জগতের কোনো বার্তালাভ বন্ধ করা সম্পূর্ণরূপে এবং কৃষ্ণ কথায় নিজেকে নিয়োজিত রাখা কৃষ্ণ কথায় নিজেকে নিয়োজিত রাখার মতো সৌভাগ্য সমস্ত জীবের ভাগ্যে আনবার জন্য চৈতন্য মহাপুর প্রচেষ্টা ছিল নাচোগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন এটি ছিল মহাপ্রভুর আদেশ সংকীর্তন করো সংকীর্তন করো সংকীর্তন করো কারণ সংকীর্তন করতে করতে তুমি এই জগতের সব কিছু ভুলে যাবে এই জগতের যে বিষয়গুলো তোমাকে পীড়া দিচ্ছে অন্য অভিনিবেশে তোমাকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় অভিনিবেশে সেগুলো সব তোমার মুছে দেবে কীরকমভাবে সম্যক কীর্তন সংকীর্তন সংকীর্তন যদি করো তাহলে সংকীর্তনয্যে যদি নিজেকে আহতি দিতে পারো তাহলে সব সমাধান হয়ে গেল আমাদের জীবনে অন্য কোন কীর্তন নাই আমরা অন্য কোনো বাহাদুরই দেখাতে চাই না আমাদের কোনো প্রতিষ্ঠা লাভের ইচ্ছা নাই তোমাদের থেকে কিছু নেওয়ার ইচ্ছা নাই একটা ইচ্ছা সেটা হলো আশীর্বাদ চাই যে সংকীর্তন করতে করতে যেন ভগবানের চরণে ভগবানের নিত্য সেবায় আমরা পৌঁছাতে পারি এটি বদ্ধজীবের যদি সৌভাগ্যের সর্বশ্রেষ্ঠ কিছু কথা থাকে যেটা জীব কোনোদিন নিজের বুদ্ধি বিদ্যা বিবেক দিয়ে চিন্তা করতে পারে না একমাত্র গুরু বৈষ্ণবের কৃপালাভ করলে এটা উপলব্ধি হয় জানালো হয় না আর সাধুসঙ্গ সুদূর লব ব্যক্তি জগতে যা কিছু লোভনীয় জিনিস আছে কোনো না কোনো মতে তোমার নামের অপরাধ হচ্ছে কোনো কত নামের অপরাধে সম্পত্তি বৃদ্ধি বিভিন্ন অনর্থ বৃদ্ধি নামের অপরাধ হচ্ছে তখন তখন তোমার বিভিন্ন অনর্থ বৃদ্ধি পাবে বিভিন্ন সম্পত্তি দেবে কামিনী কাঞ্চন দিয়ে দেবে দিয়ে তোমার অনর্থ বৃদ্ধি পাচ্ছে প্রমাণ এটাতে তোমার সুবিধে হবে না আর ভগবান এসব কথা আমাদের সুন্দরভায় বলেছেন বিভিন্ন স্থানেতে যশম অনগ্রেনি তদ্ ও বিধুনামি হম শুক্রাচার্যের সেই প্রসঙ্গে সেখানেও বলেছেন ভগবান বলেছেন যাকে আমি কৃপা করি তার অহংকারটাকে আমি কেরেনি আগে হ্যাঁ আবার অন্য জায়গায় বলেছেন যাকে আমি কৃপা করি তার তৎ হ্যাঁ হনি তার সমস্ত ধন সম্পত্তি আমি কেড়ে তত অধনও সে অধন হয়ে যায় ধন সম্পত্তি থাকে না তখন আত্মীয় পরিজন আর তার কাছে যায় আত্মীয় পরিজন আমার কাছে আসবে যেন কিছু নেই কিছু কিছু দিতে পারবে না কিছুই নেই ওই সময় পাওয়া যাবে ভজনের কেউ আসবে না কিছু নেই কী করবি বসে বসে কী করে কে জানে ভাঙা চোরার জায়গা যাবে না সেই জন্য সাধু ভজনের সুযোগ পেয়ে যাবে সে বলছেন যাকে ভগবান কিবা করেন তাকে সহসা ঐশ্বর্য দেন না অবশ্যই ব্যতিক্রমও আছে যেমন ধরো পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজ এদের তো জগতের যে ঐশ্বর্য দেবতাদেশ দেবতাদের আশা করে দেয় দেবতারা সেটাও সেটা পর্যন্ত সেটা দেখা গেছে আমরা পঞ্চ পাণ্ডবকে দিয়েছিলেন সেটা আলাদা কার সেই সম্পত্তির কন্ট্রোল করেছিলেন যে কৃষ্ণ। যদি তা না হতো তাহলে কৃষ্ণ অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তাদের ওইটা বিরক্ত হয়ে গেল কেন বোঝা গেল কী বললো এটা ভগবান নিজের ওই রকম ধরনের ভক্তকে ইচ্ছু করে দেন যার দ্বারা কিছু সেবা হবে দেন এগুলো দেন মহাদ যে মহারাজের ভগবান দিয়েছিলেন সেই ঐশ্বর্যটা তোমার ঐশ্বর্যের সঙ্গে সমান হবে না যদি তুমি তার নকল করতে চন্দ্র বাঁচাল তার দোষে তুমি পতিত হবে তিনি করেছেন তারই ওটা স্বভাব পায় ওটা তার স্বভাব পায় পরম পুজোবার শ্রীধর গোস্বামী মহারাজ বলেছেন যে যারা সমালোচনা করেছিল ছিল মাধব গোস্বামী মহারাজের বড় বাড়াবাড়ি এই সমস্ত বড় বেজি বেশি এসব এত কি দরকার এত তখন পরম শ্রীধর গোস্বামী মহারাজ বলেছিলেন ওটা ওটা ছিল বক্তৃত মাধব গোস্বামী মহারাজের মাধব গোস্বামী মহারাজের পক্ষে ওটাই ঠিক তোমাদের পক্ষে এটা ঠিক নয় ওর পক্ষে ওটা বাড়াবাড়ি নয় ওর পক্ষে ঠিক আছে কিন্তু অন্য ব্যক্তি যদি ওর নকল করতে যায় তাহলে কিন্তুটা ওটা বাড়াবাড়ি হবে তাহলে সেটা সে ভজন থেকে বিচ্যুত হবে এই এইরকম সিদ্ধান্তগুলো কখন জানা যায় যখন আমাদের সঙ্গে গুরুবৈষ্ণবের সঙ্গ হয় আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ পিথু মহারাজ অম্বরিস মহারাজ এদের ঐশ্বর্য ছিল না মহারাজ ওই তো বললাম এদের ব্যাপারটা আলাদা এদের দ্বারা ভগবান কিছু প্রচারের বিস্তার ব্যবস্থা করেছেন নিজের ওগুলো আলাদা ব্যাপার কিছু কিছু কাজ ধুব মহারাজকে বলেছেন প্রহ্লাদ মহারাজ বলে না আমি সম্পত্তি এসব নব রাজধানী রাজ্য আমি চাই তোমাকে করতে হবে তোমাকে করতে হবে আমার আশীর্বাদে তুমি করো রাজ্য রাজধানী পালন করো এই সমস্ত ধুব মহারাজকে বলেছিলেন ধুব মহারাজ বলেছেন আর আমি কিছু চাই না ভগবান আমার নিবৃত্তি হয়ে গেছে এতদিন আমি বোকা ছিলাম এই আমি যখন ভজন করেছিলাম হ্যাঁ তখন আমি চেয়েছিলাম এই রাজধানী সিংহাসনে বসবো রাজধানী সিংহাসনে আমি বসবো এটা ইচ্ছা ছিল কিন্তু আজ তোমার সঙ্গে যখন তুমি যখন করুণা করে আমাকে সব বুঝিয়ে দিলে এখন আমি বলছি আমার কিছু চাই না ভগবান পর্যন্ত তোমাকে করতে হবে প্রহ্লাদ মহারাজও চাইছেন না প্রহ্লা মহারাজও তোমাকে করতে হবে আমার প্রতিনিধি হিসাবে তোমাকে থাকতে হবে আমার প্রতিনিধি হিসাবে তোমাকে থাকতে হবে হ্যাঁ সেখানে ধ্রুব মহারাজ বলেছেন কাঁচন বিন বিচ্ছিন্ন দিব্যরত্ন হ্যাঁ প্রাপ্তবান আমি কাচ খুঁজতে খুঁজতে আমি দিব্যরত্ন দিব্যরত্ন হয়েছি হ্যাঁ সামিন না যা আছে স্থানও বিলাসীন তপসিতম আমি স্থান চেয়েছিলাম পজিশন র্যাঙ্ক কিন্তু আজকে আমি বলছি আমি চাই না স্থান বিলাসীন তপসিত হ্যাঁ আমি তপস্যায় লেগেছিলাম ওই কারণে যে এইগুলো সব পাবো কিন্তু আমি বলছি চাই না আমি কাঁচ খুঁজতে খুঁজতে কাঁচান বিচ্ছিন্ন বরপ্তম পত্তমান সামিন বরম নয় কিতার তো বরম না যাচ্ছে আমি কিত কিতার্থ হয়েছি আর বেনিডিক্সান বর আমি চাইনা তোমাতে কিছু বর চাই না তুমি করুণা করিস এটি বর আর কি প্রহ্লাদ মহারাজ এরকম বলেছেন যে হৃদয়ের মধ্যে যেন কমোন কনোক নৃসিংহদে বলছেন একটু বর বরণাও তুমি আমার কাছ থেকে আমি বড় বড়দর সব বড়দানগণ বরদান করে যারা জগতে আছেন দেবতা মনি ঋষি সব আছেন যত বরদান করতে পারেন আমি বড়দর সব বরদ ঋষভ অর্থাৎ আমি সেই বর্দান কারিগণের মধ্যে শ্রেষ্ঠ আমি তোমার কাছে এসে তুমি চাও কিছু নিয়ে নাও প্রহ্লাদ মহারাজ আমি কিছু চাই না। নাও নাও কিছু নাও কিছু নাও আর বারবার বলছেন ভগবান কি নেবে প্রহ্লাদ মহারাজ বললেন দেখুন আমার হৃদয়ের মধ্যেই যেন কামনা বাসনার উৎপত্তি না এই বরটাতেই বাহ ভালো কথা আরে বুঝে কিছু চেয়ে নে মাল করি মহারাজ বলছেন যে দেখুন আমার হৃদয়ে যেন কামনা বাসনার উৎপত্তি না হয় এই আশীর্বাদ এই কামনাটা এইটা দিন আমাকে এই আশীর্বাদটা হ্যাঁ ভবত আমার হৃদয়ের মধ্যে যেন কোনো কামনা বাসনার উৎপত্তি না হয় কিছু চাহিদা না হয় এই এইটাই আমার পাওনা আপনাকে দেবেন কি আপনি দিনটার তাহলে কিরকম চাইলেন এই চাওয়াটা যদি কেউ শোনে তার দুর্গন্ধ বিষয় লোকগুলো তাদের অবস্থাটা কি হবে তারা যদি বোঝে কথাটা তাদের চলে যাবে কি না এটা কিন্তু বলে সাধুসঙ্গ কবে প্রহাদ মহারাজ চলে গেছেন আমাদের কাছ থেকে দূরে আমরা তো চোখের সামনে প্রহ্লাদ মহারাজকে দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আমরা যদি সত্যি নৃসিংহদেবের কৃপা চাই তাহলে গুরুবৈষ্ণব আনুগত্যে আমরা প্রহ্লাদ মহারাজের সঙ্গ করছি কিনা করছি না বানির মাধ্যমে ওইটি তো সঙ্গ বাস্তবিক গুরুবৈষ্ণব মরে গেছে আর কি হবে চলে গেল সব না গুরুবৈষ্ণব আছেন তোমার সামনে আর তুমি দেখছো কি করছো তারা মরে না সেই জন্য তাদের সঙ্গটা এভাবে হয় তাদের সঙ্গটা করা ভক্তিম ঠাকুর চলে গেছেন পহু পা চলে গেছে দেখেছেন আপনি বক্তিমে ঠাকুর দেখেছি মানে এই চোখ দিয়ে কী দেখবে হ্যাঁ দেখেছি গুরু গুরু মহারাজের কী পায় গুরুপাদ দেখেছি বহুপাতকে তাই জন্য তো বহুপাত কথা বলাচ্ছেন সে তার কথাগুলো বলতে হচ্ছে তার না দেখলে পরে কি করে বলতাম হ্যাঁ তাহলে দর্শন ওটাকে বলে আমরা দেখলাম ভগবানের করুণায় কালকে বলেছি বেশি আলোচনা করব না সাধু স্বাস্থ্য কী পায় কৃষ্ণ যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তারে মায়া তার এ ছাড়া এসব কথা বোঝা গেছে আর বলছেন কালকে আলোচনা হয়েছে যে বেদশাস্ত্র কয়ে সম্বন্ধ অবিধ প্রয়োজন এন্টায়ার যত আছে সৎশাস্ত্র আছে যত সস্তাস্ত্র সমস্ত শাস্ত্রগুলোকে কনসেনট্রেট করলে এক জায়গা ঘনীভূত করলে সাত থেকে যে জিনিসটা বেরিয়ে আসবে সেটা কি সমস্ত শাস্ত্রই বেদ পুরাণ উপনিষদ সব একই কথা বলছেন সম্বন্ধ অবিধিও প্রয়োজন এটা এই তিনটে জিনিস সম্বন্ধ অবিধিও প্রয়োজন তিনটে যদি নিশ্চিত না হয় তিনটে যদি তুমি না উপলব্ধি করতে পারো তুমি যদি তিনটে কে অবহেলা করো তাহলে তোমার ভজন জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাবে লোক দেখানো গুরু লোক দেখানো ভজন হয়ে যাবে লোক দেখানো হ্যাঁ সেটাতে লাভ হবে না কিছু কিন্তু বাস্তব সাধুগণ পৌবা জানিয়েছেন সম্বন্ধে জ্ঞানে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাস্তবিকভাবে অভিধেও শুরু হয় না বোঝা গেল কী বললাম রিভলিউশন আনবে পাগল করে দেবে কী বলছে সম্বন্ধে জ্ঞানে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাস্তব অভিধেও শুরু হবে না তা ভজনই শুরু হবে না মানে এটা কী পাগল করে দেবে অজন শুরু হবে না ভজন হচ্ছে ব্যতিরেক ভজন হচ্ছে গুরু বৈষ্ণব আনুগত্যে যা যা কিছু ব্যতিরেক ভজন প্রত্যক্ষ ভজন হবে গুরু বৈষ্ণব ক্ষমতা আছে গৌশালায় গৌমাতা আছে গুরু ওই গুরুদেব বলছে এই যা গুরুদেবের গুরুদেব বলছে যা ওই গৌমাতা থেকে দুধ নিয়ে কৃষ্ণকে স্নান করা যায় অভিষেক জানিস না সকাল সকাল যা সকাল থেকে দুধ নিয়ে এলো এনে এবার কৃষ্ণের অভিষেক করাতে ছিল ভক্তি তুরিগো সেই মাল তা হলো কি না গৌমাতাটার সেবা হয়ে গেল না গোমাতাতে কিছু বোঝে না খড় চিবন্টাই বোঝে গৌমাতা কি বোঝে খড় বেশি করে খড় দেওয়া চিববে আইনি আইগু চিববে ওইটি বোঝে কিন্তু বই কি হবে তা সেবা তো করিয়ে নিল বুঝলি না এইভাবে গুরু বৈষ্ণবগণ চতুরতার সঙ্গে আমার মতো বিমুখ ব্যক্তিকে ভজনে রেখেছে বাস্তবিক পক্ষে আমি ভজনের যোগ্য নয় বাস্তবিক পক্ষে ভজনে আমি কিছুই বুঝি না কিন্তু আমাকে তারা অশেষ করুণা করে কোথায় যাবে ভেসে যাবে সংসারে সংসারে ভেসে যাবে সাগরে থাক যা এখানে থাক এই করুণাটাকে এই করুণাটাকে দুষ্ট ব্যক্তিগণ ওরা ভাবছে গুরুদেবের দুর্বলতা গুরুদেব তো দুর্বল কিছু বলতে পারেন এই যে করুণা চলে যাবে চলে গিয়ে কি অবস্থায় পড়বে থাক থাক যা পারে করুক একটু কিন্তু সে যে অপরাধ গুলো করছে তার তো সমাধান হচ্ছে না কথাটা বোঝা গেল এই করতে করতে উল্টো দিকে যাচ্ছে গুরু বৈষ্ণবের করুণা আছে করুণা আছে বলেই তো যারা আসছেন আমি হরি হরিভজন করবো আমাকে একটু হরি নাম দিই তিনি জানে এই অযোগ্য ঠিক আছে নিজের তো গুরু অভিমান নাই গুরুদেব কি করা যায় ভজন করবে বলছে যা হরিনাম হরিনাম নিয়ে উল্টো হয়ে গেল হরিনাম নিয়ে উল্টো ব্যবহার আরম্ভ করে দিল বোঝা গেল কি বললাম তখন কি হবে তখন কি হয় তখন ভগবান বললেন পুনর্মুসিক ভব পুনর্মুসিক ভব গল্প শুনেছো। প্র এটা উদাহরণ দিয়েছেন সুন্দরভাবে হ্যাঁ গীতা গীতা গীতাটাকে ইঁদুরে কাটে এখন সাধু চিন্তিত হয়ে পড়েছে গীতা কোথকে দেবে এই গীতা আমার চলে যায় কত আগেকার গীতা সমস্ত নষ্ট হয়ে গেলে বিপদ সে গীতাটা ইঁদুরের কাছে বলে সে একটা বিড়াল পুষল গীতা বিড়াল পুষলো বিড়াল পুষে এবার বিড়ালটা রয়েছে বলে বিড়ালটাকে কি খেতে দেওয়া যায় কিছু আমার প্রসাদ পদার্থ ওই খায় না ভালো তা গরু পুষতে হবে দুধ হবে দুধে ঠাকুরের সেবাও লাগে বিড়ালটাও খাবে এই করতে করতে গৌমাতা হলো গৌমাতা হয়ে এবার তারপর গৌমাতা হলে তার ঘর চাই খড়কুটে চাই খড়কুটে করতে গেলে তার ব্যবস্থা চাই এই করে গেল এইভাবে হয়ে যায় গীতার সংসার আর যেটা এটা বলে গীতার সংসার আর পুনর্মুসিকও ভব এই কথাটা কি সাধুগুরু বৈষ্ণব করুণা করে ওই যে এটাকে এই যে মুসিকটাকে বাঘ করে দিল যা হ্যাঁ ভালো করে প্রথমে অন্য করেছিল তারপর তুই সব খেয়ে নিচে দেখে বাঘই হয়ে যায় বাঘ হয়ে দেখা গেল তাকেই খেতে যায় এখন শিষ্য হয়েছে সব গুরুদেবকে মেরে ফেলবে গুরুদেবের সমস্ত নাম বদনাম করে দেবে সবকিছু তখন কি হবে তখন ভগবান বলবেন ঠিক আছে তোকে তো সুযোগ দিলাম এই মহাজনকে পাঠিয়ে তুই তো শুনলি না এখন পুনর পুনর্মুসিদ আবার যে সংসার সে সাধুর বেশ থাক কিন্তু যতক্ষণ পর্যন্ত সমদর্শন না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার লাভ হবে না সবার মঠের মধ্যে যে সমস্ত আছেন সমস্ত সেবক তারা সেবা করবে কখন যখন আদর্শ দেখতে পাবে বোঝা গেল কি বলা হলো বদ্ধজীবগঞ্জ শ্রেষ্ঠ আদর্শকে সামনে না দেখতে পারলে তারা কিছুতেই মানবে না বোঝা গেল আবার আমি এ কথাও বলতে বাধ্য হচ্ছি বর্তমানে শ্রেষ্ঠ আদর্শ দেশ দেখলেও তাকে মানে না প্রথম কথা হলো আনুগত্য যে করব কাকে আনুগত্য করব। আনুগত্য করতে গেলে আমার সামনে আগুনের মতো জ্বলছে কোন এরকম জ্যেষ্ঠ গুরু বৈষ্ণবের জ্বলন্ত আদর্শ চাই তোমার স্বর্ণকে যদি কিছু বই রেখে দেওয়া হয় তাহলে তোমার হবে না তোমার স্বর্ণকে আচরণশীল সেই জ্বলন্ত সাধু থাকবে আগুনের মতো জ্বলছে সেই রকম সাধু থাকবে সেই জ্বলন্ত আদর্শ দেখে তুমি অনুপ্রেরণা অনুপ্রেরণা পাবে এগুলো সব পরীক্ষা করে দেখবে তা দেখবে তা দেখবে টিকা টিকা টিকার আগুন দেখেছ টিকার আগুন যতক্ষণ ফুঁ দেবে ততক্ষণ টিকার আগুন থাকে টিকের আগুন যখন তুমি ফু দেবে না নিবে যাবে ওই জন্য ভজন মানে তুমি ফুঁ দিতে থাকতে হবে রাখতে হবে ধুনি ধুনি জ্বালিয়ে রাখো নিভে যাচ্ছে সবার এরম চার ঘন্টা ঘুম যথেষ্ট একটা যদি ব্রহ্মচারী হয় তা চার ঘণ্টা ঘুম যথেষ্ট যদি দুপুরবেলা একটু পাঁচ দশ মিনিট গড়িয়ে উঠল পিঠটাকে এই যথেষ্ট যদি তোমার সমস্ত ইন্দ্রিয়গণ একমুখী হয়ে থাকে যদি একমুখী না হয় তোমার এনার্জি খরচা হয়ে যাচ্ছে তোমার এদিকে দৃষ্টি যাচ্ছে ওদিকে দৃষ্টি তোমার এনার্জি এক্সপ্যান্স খরচা হয়ে যাচ্ছে তখন তোমার বিশ্রাম নিতে হবে এনার্জি যখন তুমি প্রিজার্ভ বুঝতে পারছি কথাটা কী বললাম তোমার যে এনার্জি মনের এবং শরীরের সমস্ত এনার্জিটাকে ব্রহ্মচারী সন্ন্যাসীরা কি করে প্রিজার্ভ করে রাখে ভরে রাখে এক জায়গায় খরচ করবে যেখানে কৃষ্ণগুরু বৈষ্ণবের সেবা সেইখানে অন্য জায়গায় খরচ হতে পারে বদ্ধজীব তো সব জায়গায় খরচা করে ফেলেন দিয়ে দেওয়া তো আনতে কী করবে সে কিছু করার ওই জন্য রিজার্ভ করতে হবে অন্য কোনো দিকে মন রাখলে চলবেন একদিকে শক্তি পাবে তা। তাহলে বলা হল সেইরকমভাবে এই সম্বন্ধ অভিধে প্রয়োজন সম্পূর্ণরূপে তোমাকে কিন্তু প্রতিষ্ঠিত হতে হয় সম্বন্ধ জ্ঞান জানতে হবে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে অভিধেও তোমার শুরু হয়ে যাবে অভিধেও মানে কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি সাধন চৈতন্য মহাপ্রভুজি ভক্তি ভক্তি সাধন কীভাবে তুমি কৃষ্ণ প্রেম যে প্রাপ্য বস্তু সেটা লাভ করবে তার প্রসিজিও তার পদ্ধতিটা কি সেইগুলোই রূপগোষ্ঠী বাক সুন্দরভাবে বন্দনা করেছেন চৌষট্টি প্রকার ভক্তের অ ভক্তির অঙ্গগুলো এক এক অঙ্গগুলোকে তোমার জানতে হবে তুমি যদি বোকা হও তাহলে তোমাকে দিয়ে কৃষ্ণ ভজন লাগানো যাবে না যেজন জন কৃষ্ণ ভাজে সে হয় চতু তুমি মূর্খ তুমি বোঝনা তুমি প্রসাদিমালাটা কি করে তুমি ওই পাত্রে দেবে যেটা দিয়ে আমি পুজো করবো এতটুকু কমন সেন্স যদি না থাকে তাহলে আমি কি করে বলবো সে জগন্নাথের ভক্ত হচ্ছে এইটুকু বলার মতো মঠের মধ্যে লোক নেই যে প্রসাদিমালা যদি হয় ওটা ওই পাত্রে রাখবি কেন আমি তো সুশ্রীটাকে ভগবানকে দেবো আমি কি করব সেই সময় তোমাদের সঙ্গে চেঁচামেচি আরম্ভ করব। নাকি হরিকতাটা নষ্ট করবো এতটুকু কমন সেন্স নেই তারা কৃষ্ণ সেবা করবে সেই জন্য বলা হচ্ছে এখানে সম্বন্ধবিধি প্রয়োজন এটাতে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হতে হবে প্রেম যদি তোমার প্রয়োজন হয় সেই প্রয়োজনটা কি করে লাভ করবে জানো গুরু বৈষ্ণবের কাছে কি করে জানব বলে পণিপাত পরিপেষ্ণ সেবা তদ্বৃদ্ধি পণিপাত এন পরিপেষ্ণ এন সেবা উপদেক্ষন্তি তে জ্ঞানম উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী নত্বদর্শী তারা তোমাকে উপদেশ উপদেশ করবে উপদেশ করবে এই সব পদ্ধতিগুলো বলে দেবে দেখ এরকম করিস না এইভাবে কর করলে জগন্নাথ জগন্নাথ কিসে সন্তুষ্ট হয় তুমি যদি বুঝে যাও তাহলে এক গুরু বৈষ্ণবকে ডাকু কেন থাক তারা জেরামাজে থাক না তাদের সভাজনে নিয়োজিত রয়েছে তাদেরকে এসে বিরক্ত করা তো দরকার যদি তুমি সব বুঝে যাও জীবনে কোন সিদ্ধান্ত যদি নাও সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা কর কিন্তু এই ব্যাপারটা এখন আর নেই যদি তোমাদের আমি প্রমাণ দিই ভাগবত দেখো পুরাণ দেখো সমস্ত জায়গায় যে সমস্ত মহা মহাভাগবত যে যারা ছিলেন রাজন রাজা রাজা যত রাজা পৃথ মহারাজ পরীক্ষিত অম্বরীশ মহারাজ ধ্রুব মহারাজ প্রহ্লা মহারাজ কে নয় কে নয় এমন কি আমি বলতে যাইছি সাক্ষাৎ ভগবান যখন রামচন্দ্র রূপে এসেছিলেন তুমি যখন রাজত্ব করেছি তার ইতিহাসটা তোমার নজরে পড়লো না এখনো পর্যন্ত তারা কি করেছেন এখন আবার আলাদা করে তোমার শেখাতে হচ্ছে রামচন্দ্র কি করতেন সব সময় সাধু গুরু বৈষ্ণব তাদেরকে ডাকতেন এই অবস্থা হয়েছে কি করবো বলব এখন নিজে নিজের সিদ্ধান্ত এটা করতে হবে এক করে ফেল আরে এটা যে করলি এর পেছনে যে ফলটা কি হবে এটা কে দেখতে পারে টু এখানে তুমি তো এখান থেকে এইটুকু এই মুত মূত্রবিষ্ঠা এখান থেকে এইটুকু রক্ত মাংস এইটুকু দর্শন আর গুরু বৈষ্ণবের সে কি হবে বিকেলে কিছু আলোচনা করবো কি বলেছেন গৌর কিশোর দাস বাবাজী মহারাজ সম্বন্ধে সেল বহুপাত পরমাংশ গুরু বৈষ্ণব সম্বন্ধে কি বলে অবাক হওয়ার মতো কেউ নিতে চাইছে না এইসব সম্পত্তি থেকে নিতে চাইছে না নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়া যাবে না যদি অনু থেকে থাকে কেউ আলোচনা না করার আগে নাম সব করে দিন হ্যাঁ তাহলে কি করে হলো কি করে মানবো আনুগত্য হয়েছে ভজনের ভজনের উন্নতি হচ্ছে না এই কারণে মঠে যেই থাকবে মঠে যে থাকবে যে বাস্তব বৈষ্ণব ভগবান গুরুষ সেবা করবে তার প্রতি তোমার প্রাণটাকে দিতে হবে অর্থ শুধু নয় অর্থ তো দিতেই হবে তার যা কিছু হোক শরীর খারাপ হোক যা কিছু হোক সঙ্গে সঙ্গে নিজে না খেয়ে দিতে হবে তাকে তবে তুমি ভক্ত বলে মানবো তবে তুমি গুরুসেবক বোকা বানানো যাবে না অসুস্থলে তাকে দেখতে সঙ্গে সেবা করে সে সেবা করে তাকে আমার দেখতে হবে সঙ্গে সঙ্গে কোথায় যাবে সে এগুলো দেখতে হবে এগুলো যদি আচরণ করা হয় তাহলে হৃদয় নির্মল হবে আর যদি আমার গুরুপার পদ্ম বলতেন বাবা শরীরটা ছাড়বার আগে এই জগতে যদি কোনো প্রাণী আমার ওপর বিদ্বেষ রেখে থাকে তাহলে আমার সব জ্ঞান ছিল ভক্তি প্রমোদ পরিবেশ পরমংস গুরু কিগুলো শিখিয়েছেন আমাকে আজকে আমাকে এই করা কথা বলতে হচ্ছে এগুলো কারোর সঙ্গে বিদ্বেষের জন্য নয় বিদ্বেষের জন্য নয় তাদের বরঞ্চ এই গুরু পদ্মের করুণাটাকে পাইয়ে দেওয়ার জন্য তিনি বলতেন এর শরীর ছাড়ার আগে যদি একটা প্রাণী আমার ওপর বিদ্বেষ করে আমার ওপর কোনো কারণে আমি বাজে ব্যবহার করেছি তাহলে আমার কিছু লাভ হবে না সব শেষ হয়ে গেল তাহলে সর্বভূত সমদর্শন না আসা পর্যন্ত তুমি কোনো কিছু তোমার জেবেসি বেশি ইট ডাজন্ট ম্যাটার ইট ম্যাটার্স নি কিছু লাভ হবে না কথাগুলো বোঝবার চেষ্টা করো জীবনে গ্রহণ করো লাভ হবে ভাষণ দেওয়ার কথা শুনবার নি যেগুলো গুরুবর্গ বলেছেন সেগুলো আলোচনা সেগুলো অনুশীলন সেখানে বলছেন অবিধি নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন প্রেমই হলো মহাধন প্রেম ধনে যিনি ধনী তিনি হচ্ছেন বাস্তবিক ধ্বনি মহাপ্রভু এই সব দৈন্য করে বিভিন্ন কথা বলেছেন চৈতন্য চরিত্র আছে কিন্তু শ্রী গুরুবৈষ্ণবের আনুগত্যে আমরা শ্রবণের ধৈর্য নাই শ্রবণের ধৈর্য নয় মহাপ্রভু বলেছেন নব রূপকোষ্ীপাদও লিখেছেন বিভিন্ন জায়গায় শুধু চৈতন্য চরিত্র বিভিন্ন জায়গায় লেখা আছে রূপকোশ্বীপাদ লিখেছেন বিভিন্ন জায়গায় সনাতন জীবিকথা বিভিন্ন জায়গায় লেখা আছে नौ प्रेम गर हे भगवान हे जगन्नाथ हे हरि तुम्हारे बिंदुम भलोबासा नाई हृदय तो सम्पत्ति कि बारिम टाइरे टाका पैसा कि कर तुम प्रेम गंध अस्थि दरापिमे हरऊ तथा तथापि क्रंदामी सौभाग्य भरम प्रकाशितुम जद न बिलानी बिना विभर्मी प्राण पतंग ए प्राण पतंग केरण पोषण करण पोषण कर प्राण किसुकिया কি জন্য আমি শরীরটাকে পোষণ করছি যে পশু আমি একটা আমি পোষণ করছি ভালো মন্দ কি কী হলো আমার দ্বারা জগতের মঙ্গল না তো ভগবানের সেবা করতে পারলাম না তো গুরু বৈষ্ণবের কিছু উপলব্ধি করলাম আমার দ্বারা কি সুবিধে হলো আমি তো পৃথিবীর একটা ভার পৃথিবীতে জন্মে কিছু মলমূত্র বিষ্ঠা ত্যাগ করেছি পৃথিবীর বুকে আর পৃথিবী থেকে যে সমস্ত উৎপন্ন হয়েছে সেগুলোকে গিলেছি যারা বৃন্দাবনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তাদেরকে বলা হয় গুরুবর্গ বলে বৃন্দাবনে কি দেখবি বৃন্দাবন বৃন্দাবনে মন্দির করব আমি একটা কর তুই বৃন্দাবনে যেন বদ্ধজীব না যায় গৌরধামে এসো গৌরধামে এসো বৃন্দাবনে যেও না বৃন্দাবনে আমরা যেতে দেব না তোমাকে তুমি বৃন্দাবনে গিয়ে গলায় দড়ি দেবে মরবে কিছু বুঝবে বৃন্দাবনে গিয়ে বিক্ষলতা দেখবে ডালটাকে ভেঙে দাঁত মাঝবে তারপরে কোথায় ভালো জায়গায় একটা মর্মূত্র ত্যাগ করে দেবে এই করার জন্য তুই যাচ্ছ রুটি খাবে গিলবে বৃন্দাবনই তো গুরুদেবকে দেখবো আমি যা গুরুদেবকে দেখবি গুরুদেবকে দেখবার জন্য দৃষ্টি হয়েছে কাউ বলে এইটাকে বলে এরা কীপা পেলো একটা বিশাল পায়খানার ট্যাংক করে দিল দিয়ে কীপা পেলো সেই মূর্খ আসল জায়গা করবে না যেখানে ভান্ডারা হবে সেইখানে খরচা করবে কত খরচা লাগবে আমার কেন ভান্ডারা হবে বলবে কে ভান্ডারা দিয়েছে তারপর আমি দেবে দেখবে এই লোকটা বাবা এত বড় ভক্ত প্রতিষ্ঠা পাবে গুপ্ত সেবা করবে না গ্রন্থ সেবার কথা বলো গ্রন্থ সেবা এখন নাম ফাম থাকবে না কে দেখবে গোপনে দেবে ও গ্রন্থ সেবার পেসে খরচা হয়ে যাবে কী লাভ হবে যে যে সেবাতে লোকে জানতে পারবে সেই সেবা করবো আমি একটা ঘর বানিয়ে দিচ্ছি লেখা আমার নামটা দেবে না প্লেটটা লেখা থাকবে অমুক ব্যক্তি অমুক সাল ঘর নির্মাণ করেছেন তার পুত্রবধূ তার নাতি পুতি সবার নাম লিখে দাও মাত্র এক লক্ষ টাকার বিনিময় এই যে ঘর করে তে ঘর করার জন্য আমি আমার নিজেকে বিক্রি করে দিলাম সাধু আমি এই জন্যই তো আজকে দ্বিতীয় স্কন্ধে আলোচনা করব। কিভাবে ভাগবত কিভাবে তোমাদেরকে গালাগাল দিয়েছি বিষয়ের লক্ষ্যে সেখানে বলেছেন সেখানে আলোচনার মধ্যে যে সাধুগণ কেন কসমাদ ভাজে ধনদূর্মদান্ধ ধনমদে যে দুর্গন্ধ যে তারা অন্ধ সেই সব ব্যক্তিগুলো তার কপাল থাকলে তো আছে খরচা আছে তো জগন্নাথ কি কানা হয়ে বসে রয়েছে নাকি খরচা আছে তোমার তুমি খরচা করার কে তুমি খরচ করার কে যখন হৃদয়নাথ যখন খরচা করেছিল তখন তাকে কে দিয়েছিল গৌরীদাস পন্ডিত বাইরে গেছেন তিনি দেখছেন গুরুদেব আসছে না বিরা উৎসবের আয়োজন করেছে গুরুদেব তোকে কিছু বলেছি না তুই আগে থেকে নিজে থেকে করলি যা ধরো তারি দিলেন শিক্ষার জন্য তারই দিলেন গঙ্গাত্রীরে গিয়ে তিনি বলেন। গুরুদেব তারি দিয়েছে গঙ্গাত্রীর গুরুদেবের পুজো করলেন এবং গৌর আনন্দের মহোৎসব করলেন আর সেখানে দেখে গেল গৌর নীতাই চলে গেছে নিত্য করতে করতে গৌর সে বলছে আমার এখানে কি হলো রেব বিগ্রহ আমার এখানে বিগ্রহ নেই বিগ্রহ চলে গেছে হৃদয়নাথ কি যে বকে মেরে যা দূর ওর কাছেই গেছে গৌর নীতায় গৌর নীতায় ওখানে গিয়ে নৃত্য করছে গঙ্গা তীরে কালনাথে কালনাথে গিয়ে গঙ্গা তীরে নাচছে উৎসব করেছে হৃদয়নাথ সেখানে কীর্তন হচ্ছে সব গৌরণীতায় প্রকট হয়ে নৃত্য করছে হৃদয় আর হৃদয়নাথ এরকম উৎসব করেছে গৌরীদাস প্রতিমন্ত গেলো কোথায় আমার বিগ্রহণ খবর পেল যে ওইখানে গেছে নৃত্য করছে নাকি একটা লাঠি নিয়ে গেছে হ্যাঁ আমি ওকে তাড়িয়ে দিচ্ছি তোমরা ও তুমি ও তোমরা দুজন ওর কাছে গেছো লাঠি নিয়ে এরম গেছে মারবে গৌরী গৌরীতাই দেখছে দূর থেকে লাঠি নিয়ে আসছে আমাদের পেটাবে সঙ্গে পালিয়ে গিয়ে হৃদয়নাথের ভেতরে চলে গেলো হৃদয়ের ভেতরে ওই থেকে ওর নাম হৃদয়নাথ ওর হৃদয়ের ভেতর ঠুকে কাকে মারবি মার তাহলে বোঝা গেল কি বললাম কেন হৃদয়নাথের গুরুর প্রতি ভালোবাসা ছিল কপটাতা করে প্রতিষ্ঠার জন্য করে নাই তাই হৃদয়নাথকে ওই গঙ্গা তীরে কোনো সময় নাই উৎসব তো শুরু হয়ে গেছে দিয়েছে সকালবেলা এখন কি করবে তা চাল নেই ডাল নেই আগুন নেই কিচ্ছু নেই সে কি উৎসব করবে মানে উৎসব কি খালি খেতে না দিলে হবে লোকে রেখে যাবে মারা উৎসব করেছেন খেতে দেন না সব এসে গেল কোথা থেকে প্রচুর আয়োজন আরে গৌরীদাস পন্ডিতের উৎসবে কেউ যায়নি এইখানে সবাই তাহলে বোঝা গেল পরম পূজার মাধবো সিং মহারাজ যখন উনিশশো পঞ্চাশ সাল কখন তখন জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা ঘোষণা করে দিলেন আপনারা আপনারা কালকে সপরিবারে সবাই আসবেন সবার জন্য নিমন্তন্ন সব সব বৈষ্ণবগঞ্জ যারা আছেন তোমার গুরুভার্ক সব মাথায় মহারাজ এটা কি করলেন ঘরে তো কিচ্ছু নাই কি নিয়ে মহোৎসব করব। চাল নাই ডাল নাই দুর্ভিক্ষ চলছে তখন মহারাজ গম্ভীর হয়ে কিচ্ছু বলেন না হাসলেন কাল কিচ্ছু বললেন না কোনো একটা উত্তর দিলেন না সবাই মিলে মাতায় কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী নরদম ব্রহ্মজিৎ গুরু মহারাজী বলে দিলেন কালকে তো আমাদের ইট পাটকেল পড়বে আমার তো ভাঙবে মহারাজ কোনো উত্তর দিলেন না রাত্রিবেলা বেলা আড়াইটের সময় দেয় পাঞ্জাব পাঞ্জাব থেকে একটা বিশাল লড়ি এলো এসে কলানাচ্ছে উঠুন উঠুন মহারাজ আপকা সামান আয়া হ্যা আপনার জিনিসপত্র এসছে দরজা খুলে দেখে এত কে বিরক্ত করে বলে অঞ্জাব থেকে পাঠিয়ে ঘি চার ডাল কি নয় চমস্ত। সমস্ত চার মাস খেয়ে শেষ করতে পারবে না পাঞ্জাব লরি বুঝতে পারছো ফুল ট্রাক ভর্তি এবার থিঙ্ক অফ ইট চিন্তা করো কার নাম ছিল ভক্তিযুদ্ধ মাধব গোসি মহারাজ এই জন্য গুরু আদরের সঙ্গে বলতেন গুরুভাইকে ভাইকে বলে সর্বকার্যেই সমাধান তার নাম যে নেবে সব জায়গায় কৃতকৃতার্থ হয়ে যাবে সে আমি নিজে প্রতীক্ষা করে দেখেছি বৃন্দাবনে তুমি থাকতে যখনই তাকে দণ্ডবোধ করে আসতাম তখন যেন আগুন চলে আসতো শরীর কি কোথা থেকে শক্তি খালি তা সমাধিতে করে এসে আসো না বসে বন্ধু ব্যাস দ্যাট মাছ কিছুই জানি না মূর্খ আমি একে বলে পঙ্গুং লং হইতে নিজের প্রতি কর্তৃত্ব নেয় না গুরু স্ফূর্তি প্রাপ্ত করায় তালে কৃষ্ণ মাধুর্য কৃষ্ণের প্রতিম কৃষ্ণ সেবা প্রাপ্তির কারণ কৃষ্ণ সেবা করে কৃষ্ণ রস আর তাহলে মহাপ্রভু কিরকম বলেছেন হ্যাঁ ন প্রেম গন্ধ অস্থি দরাপিমে হরৌ তথাপি কন্দামি সৌভাগ্য বরম হ্যাঁ এই যে এই সৌভাগ্যটাকে প্রকাশ করবার জন্য সৌভাগ্য ভরম প্রকাশ হেতম যদ বংশী বিলান বংশী বিলাসন লৌকনম বিনা বিভর্মী প্রাণ পতঙ্গ কানব ব্যথা আমি শরীরটাকে বিথা ভরণ পোষণ ভস্তা ভস্তা বুঝ হাঁপড় ও তো সে এও নিচ্ছে ভাগবত বলছে দ্বিতীয় স্কন্ধ বলেছে জীবগুলোকে সব বলছে সব সব এগুলো শ্বাস প্রশ্বাস নিচ্ছে নষ্ট করছে মরে গেলে ভালো পৃথিবীর ভার পৃথিবীর ভার পৃথিবীর ওয়েট তাহলে গুরু বৈষ্ণব গণ পৃথিবীর অলঙ্কা পৃথিবীর অলঙ্কার তাহলে কৃষ্ণ মাধুর্য সেবা প্রাপ্তের কারণ কৃষ্ণ সেবা করে কৃষ্ণ রস আস্বাদন প্রেম মহাদন বলা হয়েছে পুরুষার্থ শিরোমণি যত পুরুষার্থ তোমার আছে পিতা মহাবিশ্ব যখন ওই উপদেশ করেছিল তার মধ্যে অনেক উপদেশ ছিল আমি আলোচনা করতে পারবো না সময় নিয়ে তার মধ্যে একটা কথা বলেছিল যুধিষ্ঠির মা পুরুষ অর্থের দাস পুরুষ অর্থের দাস অর্থ কাউর দাসত্ব করে না পুরুষ অর্থের দাস বোঝা গেল কি বললাম গোপন এসব কথা পূর্ব এখানে তারপরে বলেছেন কেবা কারা পরিচালনা করতে পারে সেই সম্বন্ধে সুন্দর জ্ঞান দিয়েছিলেন এগুলো পারলে আমি বিকেলে আলোচনা করব আজকে মনে করিয়ে দিও যদি মনে পড়বে আমার তথাপি মনে করিয়ে দিও কি আলোচনা করবেন বিশেষ যে কিভাবে আশ্চর্য কথা বলেছিলেন পিতা বিশ্ব যে কখন বিশৃঙ্খল দেখা দেবে দেশে গ্রামে মন্দিরে কখন সমস্ত কোন সময় আর কখন সব পরিচালনা সুন্দর হবে সেইগুলো পিতা বিশ্ব কি বলেছেন কার এগুলো সব সমস্ত কিঞ্চিত বিপে বিকেলে আলোচনা প্রসঙ্গ উত্থাপন করবো যে এখানে এবার বলছেন যে চতুর্ভিদ অভিধি মধ্যে সকল শাস্ত্রে একমাত্র শুদ্ধ ভক্তি নিরাপদত্ত ও অনায়াসত্ব বর্ণনা বর্ণন বলছেন ধর্ম আর কাম মুখ্য চারটে তো আছে আর তার বাইরের পঞ্চম পুরুষার্থ হল এরা তোমার হচ্ছে এটা হচ্ছে প্রেম মহা প্রেম যে সেইটা একটা হচ্ছে অপবর্গ একটা হচ্ছে পবর্গ পবর্গ হ্যাঁ পবর্গের আরাধনা করা মানে তুমি পয়ে পাপ হ্যাঁ এই পয়ে পাপ প ফম ফয়ে ফলভোগ প ফ ব্যাঁ ভয় বৃদ্ধি হ্যাঁ বা পরিণাম প ফ ভয় ভয় ময়ে মৃত্যু এর হচ্ছে তোমার কি হল পবর্গের তুমি জন্ম যখন থেকে হলো তুমি তোমার পিতা সবাই মিলে পবর্গের ভজনা করেছিল তুমি বোঝাতে পারলে না আজ পর্যন্ত সে কর্মী হয়ে পড়ে রইল তা কী করে হবে পুত্রের ভজন প্রভাবে পিতা মাতা চোদ্দ পুরুষের মঙ্গল হয়ে যাবে এমনভাবে ভজন করো ভেতর গলেই যাবে কি করছে আমি না তার পিতা হয়ে কি করলাম এরকম ভজন করছে মঙ্গল হয়ে যাবে তাদের পুরপুরুষজন যারা মারা গেছে কত কেউ অপঘাতে মারা গেছে সমস্ত ব্যক্তি যে বংশে এক কৃষ্ণভক্ত আবির্ভাব হয় বাস্তব তার মঙ্গলের কথা নৃসিংহদেব বলছে আমি বলে শেষ করতে পারি না তুমি কি বলছো প্রহ্লাদ এটা কি চাইলে তুমি একটা হ্যাঁ একুশ তোমার উদ্ধার হয়ে যাবে একুশ পিড়ি তুমি কার কথা বলছো আমার পিতাকে মঙ্গল পিতা তো মঙ্গল হয়েই গেছে আমি যখন নোক দিয়ে ধরেছি তাকে এরকম কোলে নিয়েছি আমার স্পর্শা থেকে আর অমঙ্গল থাকে মদঙ্গন স্পর্শে ন আমার অঙ্গ স্পর্শেতে কি হয় হ্যাঁ তারা আর কি অমঙ্গল থাকবে হতে পারে না সেই জন্য সেখানে বলছেন যে এই যে পবর্গের তুমি যদি আরাধনা করতে থাকো কৃষ্ণ ভজনের নাম করে মঠে রয়েছো কিন্তু গোপনে কিন্তু তুমি পবর্গের ভজন করছ তারা তুমি এখন সাধুগুরু দোষ দেবে তুমি কি হলো বাবা হলো না কেন তারা কিন্তু তোমাকে ওইটা ভজন করতে বলেনি পথ দেখিয়ে দিয়েছে তোমার আশ্রয় রয়েছে চলছ ওই ভজনে তার লাভটা কি হবে পবর্গের ভজন আর অপবর্গ যেটা তোমাকে এই জগৎ সংসার থেকে কোলে করে তুলে নিয়ে গিয়ে সে অপ্রা ধামের ভজনে তোমাকে নিয়ে যাবো অপবর্গ ভক্তি সেটা ভক্তিকে ভজন করবে তো ভক্তি ভজন মানেই ভক্তি আর সেই ভক্তি কার জন্য অহেতুকে অপ্রীতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি সেই পরম কারণিক ভগবানের প্রতি আমাদের ভক্তি হওয়া দরকার আর যদি গুরু বৈষ্ণবের ভক্তি করে বলে একই তো গুরু বৈষ্ণবের ভক্তি মানে জগন্নাথের ভক্তিত এক সব একই একই অঙ্গ কাটা যাবে না কথাটা বোঝা গেল গুরু অপমান করবে জগন্নাথের দিকে কষ্ট পাওয়া হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে মারছে চৈতন্য মহাপুর পিঠে দাগ হয়ে যাচ্ছে হরিদাস তুমি খুব কষ্ট পেয়েছিলে না বাইশ বাজারে তোমাকে এরকম ভাবে মূল্যকে এরকম নিসংসভাবেছিল না প্রভু বিশেষ কোন কষ্ট তো পাইনি পাবে কি করে এই দেখো বলে নিজের পিঠ দেখাচ্ছেন পিঠে সব নিয়ে নিচ্ছেন তিনি তাহলে এর নাম হলো প্রভু তার কার কার আনুগত্য তোমরা করবে কার ভজন করবে এবার চিন্তা কর তোমার হৃদয় তো গলেই যাবে এইরকম ভগবান হ্যাঁ ভগবান এরকম আর সেই ভগবানের নাকি আমার মতো পাপিষ্ঠ ভজন করছে না দিতে পারছে না আর দেশ মাতৃকার জন্য দিয়ে দিচ্ছে লোক যারা স্বাধীনতা সংগ্রামী আমি দেবো মাস্টারদা আমি প্রাণ দেবো দেশের জন্য চট্টগ্রামে বলছি ছোট ছোট ছেলে সতেরো বছর ষোলো বছর ১৮ বছর আমি প্রাণ দেবো দেশ মাতার জন্য কে দেবো বলো দেশমাতার জন্য দেশমাতার জন্য প্রাণ আমি দেব দেশমাতা প্রাণ দিয়ে দেখালো আমি সেগুলো ভক্তির সঙ্গে তুলনা করছি না অনেকে বলতে পারে ভক্তির সঙ্গে তুলনা করলেন আমি করছি না কিন্তু আমি বলতে চাইছি আমার আদর্শটা কত নিচু আমি সাধু হয়েছি আমি মঠবাস করছি আমি বড় সাধু হয়েছি আমার আদর্শটা তাদের থেকে তো অনেক উপরে কিন্তু হচ্ছে কোথায় সে তো যা আদর্শ তা দেখা যাচ্ছে সে তো পালন করে দেখালো কিন্তু আমার আদর্শতা কি হওয়া উচিত ছিল আমি তো তো বিন্দু বিসর্গ পালন করতে পারলাম না সংসারের যারা রয়েছে তাদের মতো আদর্শ আমি পালন করতে পারছি না তাহলে আমার কি হলো তাহলে আমার ত্যাগ আশ্রম হয়ে কী লাভ হল বলো কথাগুলো ঠিক কি ফুল এগুলোই তো বিচার্য বিষয় এরকমভাবে না বললে তো ভেতরে পাথরটা সরবে না পহুপাত বলছেন ডিনাইট মারতে হবে পাশান হয়ে গেছে মেয়ে ফাটিয়ে দেওয়া ভেতরটা হরিকথা যা তাদের কানে গলছে না কৃষ্ণ মাধুর্য সেবা প্রাপ্তের কারণ কৃষ্ণ সেবা করে কৃষ্ণ রস আসাদন। কিন্তু কিভাবে চৈতন্য মহাপ উদাহরণ দিচ্ছেন ইহাতে দৃষ্টান্ত জয়ীছে দরিদ্রের ঘরে সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছায় তাহারে তুমি কেন দুঃখী তোমার আছে পিতৃধন তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন বোঝা গেল কি বললা। একটা সর্বজ্ঞ এলো সর্বজ্ঞ এসে দেখছে এই কাজ যে বসে বসে হাউ করে তোর দুই কেন বলে কি করব আমার কিচ্ছু নেই যতটুকু সম্পত্তি ছিল বাবা সব ভাইদের দিয়ে গেছে আমি সব বাইরে ছিলাম কিচ্ছু নেই আমি এখন জীবনযাপন কি করবো কি করি হয়তো এরকম অবস্থা হয়তো জীবনে ঠকায় না লোকে এখন এই অবস্থায় যখন সে কাঁদছে সর্বজ্ঞ বলে তুমি কাঁদছ কেন তোমার তো কাঁদার কোনো কারণ না আমার কান্নার কারণ নেই দেখুন না এই অবস্থা আমি বাঁচবো কি করে বাঁচার কোনো রাস্তা নেই তুমি কেন দুঃখী তোমার আছে পিতৃধন পিতৃধন তো দিয়ে দিয়েছে ছিল তো আমার ভাইগুলো সব ভাগ করে নিয়ে নিছে আমার নয় না তোমার আছে পিতৃধন তোমার জন্য লুকানো তোমাকে বলতে পারেনি তোমারে না কহিল অন্য অন্যত ছাড়িল জীবন তোমার পিতা দেহ দিয়েছে দেহ ছেড়ে আগে বলতে পারেনি যে তোর জন্য সম্পত্তি দেখি যে ওই জায়গা আছে ভাইদেরকে ওগুলো দেওয়া হয়নি বোঝা গেল কি বললাম তাহলে মহাপ্রভু কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে এর ওপরে দৃষ্টান্ত আর হয় না ভগবান যে দৃষ্টান্ত দিয়েছেন যে তুমি সম্পত্তি নেই মানে প্রেম ধন ভক্তি নেই তুমি কার্য আমার জীবন তো বিফল গেল তখন তোমাকে ইহাতে দৃষ্টান্ত জয়ী দরিদ্রের ঘরে সর্বজ্ঞ সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুচয় তাহারে তুমি কেন এত দুঃখী তোমার আছে না কহিল অন্যত্ব ছাড়িল জীবন অন্য জায়গায় দেহ ছেড়েছে তোমার সম্পত্তি আছে এবার তালে সম্পত্তি যদি আছে তো আপনি সর্বজ্ঞ বলে নিন আমাকে সর্বজ্ঞকে মহাপ্রভু বলছে আচ্ছা বলো তো পূর্ব জন্মে কে ছিলাম মহাপ্রভু বলছে না তো চলিতামিত আছে সেখানে বলছেন কি মহাপ্রভু সর্বজ্ঞ একজন সর্বজ্ঞ বাড়িতে এসেছে মহাপ্রভু মহাপ্রভু সবাইকে ভিক্ষা দিতেন যে সইব এলো শৈব শৈব শিবের আরাধনা করে আরে আমার ভক্তের তার আরাধনা করে আয় আয়া বলে তার সে ডোমড়ু বাজাচ্ছে নৃত্য করছে তার কাড়ের কাঁদের ওপর উঠছে সেও আজকে আমাদের এখানে প্রসাদ যাবেন সব কিছু বোঝা গেল কী বললাম প্রভু করুণা সর্বজ্ঞ এসে বলছি আচ্ছা আপনি গুনে বলুন তো আমি কে ছিলাম পূর্বে সেই গুণে তো পাগল হ্যাঁ সেই গুনে অস্থির বলতে পারছে না থতমত মুখে কোনো বাক্য বেরোছে কি হলো কিছু বলছেন না যে কি বলবো আমি সর্বজ্ঞ আমি গুনে দেখছি অনন্ত ব্রহ্মাণ্ড অখিল ব্রহ্মাণ্ডের আধার তুমি আর পূর্বে যেরকম ছিলে এখনো সেই আছো এই রকম রূপেতে হ্যাঁ তুমি কিচ্ছু জানো না পূর্বে আমি পূর্বে আমি গোয়ালার ছেলে গাবি চরাতাম আমি আমি রাখাল ছিলাম পূর্বে সেই পুণ্যে এবে সেই ব্রাহ্মণে গড়ি চরাতাম এখন ব্রাহ্মণের ছেলে হয়েছি ঠিকই বলছি কিনা সত্য আগে তো নন্দের বেটা কানু ছিল ঠিক বলছে সর্বজ্ঞ বলছে তুমি যা বলছো সবই ঠিক সর্বজ্ঞ ঠিকই বলেছে অনন্ত অখিলাম আমি পূর্বে গোয়ালার ছেলে ছিলাম পূর্বে আমি গৌ চড়াতাম হ্যাঁ রাখাল ভালো সেই পুণ্যতে এবে হলো হ্যাঁ ব্রাহ্মণের ছাওয়াল হয়েছি ব্রাহ্মণ ঘরে জন্মেছি সর্বজ্ঞ বলছে তুমি যেভূ যেরূপেই থাকো তুমি কিন্তু সেই একই ব্যক্তি অর্থাৎ স্বাস্থ্যের সিদ্ধান্ত সেই অধ্যয় জ্ঞান তত্ত্ব সেই পরাৎ পরাকলেশ্বর স্বয়ংরূপ ভগবান সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু এখানে সর্বজ্ঞ সব আপনি যদি সর্বজ্ঞ আপনি বলছেন আমার দুঃখের কারণে পিতা ধন সম্পত্তি কোথায় কোথায় যে বলুন শুধু যদি বলেন সম্পত্তি আছে তোমার বাবা রেখে গেছে তার তো লাভ হবে না মালকড়ি তো হাতে পাওয়া যায় মালকড়ি যদি হাতে না পাই লাভটা কি বলে দিন কোথায় আছে সেইটি তো বলছি তুমি শোনো কোন সেটা তোমার অতৈজ্য হয়ে পড়ছে কেন কোথায় আছে কীভাবে রেখেছে সেটি তো বলছি সর্বজ্ঞ বলছেন সর্বজ্ঞ সর্বজ্ঞের বাক্যে করের ধনের উদ্দেশ সর্বজ্ঞ উপদেশ করলো করার ধনের উদ্দেশ্য কোথায় কোথায় ধন আছে কিভাবে কিভাবে রাখা আছে এটা খুঁজছে হ্যাঁ সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ উদ্দেশ্যে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে যেমন বেদ পুরাণ ঠিক এই কথারা বলে বেদ পুরাণ উদা উদিত হয়েছে জীবকে বলে জগতের পিতা কৃষ্ণ তিনি তোমার জন্য সম্পত্তি রেখেছেন সেটা কোথায় কিভাবে রেখেছেন সেইটি বলছেন ওই বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে বেদ পুরাণ আদি ঠিক এইটার জন্য এই জীবের যে বাস্তব সম্পত্তি সেটাকে দেওয়ার জন্য কৃষ্ণ ভজনের উপদেশ করে থাকে বোঝা গেল কি বললাম ওইছে বেদপুরাণ জীবের কৃষ্ণ উপদেশে কৃষ্ণের কথাই উপদেশ করে কৃষ্ণ ভজন করো কৃষ্ণের সেবা করো কৃষ্ণের সংকীর্তন করো বোঝা গেল সেই সম্পত্তিটা পাবে যেটা কৃষ্ণ তোমার জন্য তুমি পাচ্ছ না খুঁজে তোমার ভেতরেই আছে তুমি কার্য কেন তোমার ভেতরে লোকজন আছে সাধুগুরু বলছে কি করবে খালি তোমার হৃদয়টা খুলে প্রকাশ করে দেবে প্রেম নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদ্ধকু নয় শোভনা দি ভক্তিচিত্তে করসিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাধ্য নয় তুই বাজার থেকে কিনে নিয়ে এলে ভক্তি তা নয় নিত্যসিদ্ধ তোমার ভেতরে আছে সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদ্ধ নয় তাহলে শ্রাদ কবির সাধন করতে বলছেন কেন তাহলে আবার দু কথা বলেন একবার বলছে নিত্যসিদ্ধ কৃষ্ণ মনে সাধ্যবু নয় আহ বলছে সাধন ভজন করো দুরকম কথা হয়ে যাচ্ছে না দুরকম কথা হয়নি মহাপুরুষের উত্তরটা কি বলে সাধন ভজন করার কথা বলা হচ্ছে এটা তোমার ভেতরে নিত্যসিদ্ধ আছে এটা মায়ার দ্বারা চাপা পড়ে গেছে ময়লা এই মলটাকে সরিয়ে দিয়ে শবন কীর্তন জোরে করায় শেতন সেবা করতে থাকো এইটাকে সাধন বলা হয়েছে অর্থাৎ তুমি খালি প্রকাশ করবে বোঝা গেল নিত্যসিদ্ধ কৃষ্ণব্যান তোমার মধ্যে আছে খালি তোমাকে সাধন করতে বলা হয়েছে বল ওই সাধনটা মানে হলো জায়গাটা যে ময়লা হয়ে গেছে ওটাকে পরিষ্কার করো পরিষ্কার করে খুলে দাও পরিষ্কার করলেই প্রকাশিত হয়ে পড়বে ওইটি সাধন বোঝা গেল কি বললাম হ্যাঁ পূর্বে যেটাকে বর্তমান তোমরা বাংলাদেশ বলো রাজশাহী না কোন জায়গায় একটা বিশাল সম্পত্তি পাওয়া গেছে সরকারে কে ওই জায়গায় যেতো না সব সাপে ভর্তি চারিদিকে হ্যাঁ কোনো একটা ব্যক্তি কোন রকম ওখানে মোহরপোহর কি পেয়েছে কে জানে কোনোরকম ভাবে তারপর ইতিহাস ও যখন পেয়েছে জানা জানাজানি হয়ে গেছে সরকার জানতেবে পেয়ে সরকার যে কোথা থেকে পেয়েছে এখান তারপর ম্যাপ ফ্যাপ ভালো করে দেখছে পূর্বে কে থাকত জমি যে নথিপত্র খুঁজে দেখছে বিশাল জমিদার রাজা ছিলেন সেখানে এখন সেটা পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মাটির তোলা চাওয়া পড়ে গেছে এটা এখান থেকে পেয়েছ না। হ্যাঁ সমস্ত লোক এসছেন বিভাগের সব লোক তার সঙ্গে যারা মোকাবেলা করে জল আগুনের সঙ্গে সব নিয়েছে এসছে যন্ত্রপাতি নিয়ে এসে বিশাল জল মারছে জায়গাগুলো সাপে ভর্তি তো কে ঢুকবে ঢুকতে যাচ্ছে কিলবিল করছে ভর্তি সাপ সব জলের সেরকম জল আমাদের কেশিঘাটে দেশ জল দিয়ে দেয়াল পরিষ্কার করা হয়েছিল লেবার দেওয়া হয়নি কিভাবে বলে দেওয়ালেতে জল মারছে এমন সব জল যে জল তোমার বুকে যদি মারে সঙ্গে সঙ্গে তুমি মরে যাবে রক্ত উঠে বুলেটের মতো জল যাচ্ছে সে মিসিং কি বুঝতে পারো কত গেল সে এই এইরকম সব জল তুমি দেখছো জল দেয়ালে মারছে দেওয়ালগুলো মরে হচ্ছে বেড়ে যাচ্ছে ময়লা এরকম লেবার দিয়ে কত করবে রোজ হচ্ছে দুশো টাকা করে রোজ দাও হ্যাঁ ফাঁকি দিয়ে চলে যাবে এইখানে প্রশ্ন হলো যখন এই ভাই পরিষ্কার করে সেখানে গেল সেখানে খুঁড়তে খুঁড়তে অনেক কিছু কি দেখুন তো স্যার এটা কি দেখুন তো স্যার এটা কি তাই তো এটা কি একটু মাটির ডেলার মতো অথচ কি চকচক করছে খল খোল করে এটা খোল ভালো করে বলে আস্তে আস্তে যেন ভেঙে না যায় ঠুক ঠুক করে আস্তে আস্তে পরিষ্কার ভালো করে পরিষ্কার কিরকম চাকি মতো দেখা যাচ্ছে ডিজাইন আছে বিভিন্ন আরো পরিষ্কার করো ভালো করে ভালো সুন্দর দেখা গেল ঐটা হচ্ছে আয়না আয়না গ্লাসের একটা মনি মানেকে দিয়ে বাঁধানো সোনার সোনার একটা সুন্দর একটা রানীমা হয়তো ওটাতে মুখফুক দেখতেন রাজাদের ব্যাপার তো এখন যখন ময়লাতে আচ্ছাদন ছিল তখন কি বোঝা যাচ্ছিল এটা কি হাতে বললে পড়তো কিনা কিন্তু এই পরিষ্কার এই পরিষ্কারের কথাটাই হচ্ছে ভজন ভজন মানে তুমি আকাশ থেকে কৃষ্ণপ্রেম থেকে করে কৃষ্ণপ্রেম নিয়ে এলে বাজার থেকে কিছু তা নয় তোমার ভেদে স্বতসিদ্ধভাবে কৃষ্ণপ্রেম রয়েছে সেইটা শ্রবণাদি ভজন অঙ্গ সমস্ত অনুশীলন করতে করতে তোমার ভেতরে প্রকাশিত হয়ে পড়বে প্রকাশ করাবে কারা করাবে গুরু বৈষ্ণব প্রোভাইডেড কখন করাবে যখন তুমি তাদের আনুগত্য করছো বোঝা গেল প্রকাশ নাও করাতে পারে কেন জীব তো স্বতন্ত্র জীব বল শুনব না আপনার কথা রকম বলেই থাকে গুরু। শুনবো না হয়তো কোথায় টাঙানো থাকে গুরুদেবের কত কিছু উপদেশ কে মানছে কত উপদেশ লিখছেন কত কথা বলছেন কে শুনবে কোনো কত শুনবার লোক আছে নাকি আমরা সব বেজি বুদ্ধিমান গুরুদেবের থেকে গুরুদেব আমাদের কী বুদ্ধি দেব হ্যাঁ নিজেই বোঝেন না আমরা চালাচ্ছি গুরুদেবকে দেখতে পায় না উঠতে বসে চালাচ্ছি আমরা এই হচ্ছে বুদ্ধি এই বুদ্ধি নিয়ে যারা ভজনে এসছেন তারা শিষ্য নাম ধারী হ্যাঁ শিষ্য ব্রুব আদের তাদের দুর্গতি সারা কিছু লাভ হবে না কিছু করার নেই সত্য বলবার জন্য যদি আমি তো আমি তোমাদেরকে যে অপ্রিয় হয়ে যাই তাতেও আমার কোনো দুঃখ নেই বরঞ্চ জগন্নাথ বলবে আমি তত সত্যি কথাটা বলে এসছিস সেখানে তো ভালো কাউকে যে অপ্রিয় অপ্রিয় সত্য কথা যদি না বলা হয় ভজন রাজ্যের যদিও নীতিশাস্তে বলা আছে হ্যাঁ প্রিয় কথা বলবে অপ্রিয় সত্য কথা বলবে না হ্যাঁ নিষেধ আছে অপ্রিয় সত্য বলে লোকে খেপে যাবে এটা নীতি নীতিশাস্তে আমি তো নীতিশাস্ত অনুসরণ করতে বসি নাই তা আমার পক্ষে এটা নিষেধ নয় আমি তো অপ্রাকৃত রাজ্যের সব কথা হরি কথা আলোচনা করতে বসেছি হ্যাঁ সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত বলছেন নীতিশাস্ত বলছেন সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন কদাচ অপ্রিয় সত্যমৃহ সত্য কথা বলবে প্রিয় কথা বলবে কিন্তু না বললেই তোমার সঙ্গে তোমার ব্যবসা চলবে না আগুন ব্যবসা ব্যবসার লাঠে উঠবে কাজে আমি সেই স্কুলে পড়ি নাই গুরু বৈষ্ণবের আদেশে টুকু জানা আছে সেই জন্য তুমি কেন দুঃখী সব বলে দিল সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে ওই যে বেদ পুরাণ জীবে জীবে কৃষ্ণ উপদেশ কৃষ্ণের যে বেদ পুরাণ যে উপদেশ করেছে এইটা ঠিক সেই কাজ করছে তোমার উপদেশ করে দিল তুমি খুঁজতে থাকছো সর্বকু বলে দিল ভজন শুরু করলে ব্যাস পেয়ে গেলে বলো নিতাই শেষে নিতাইগোল হরিগোল করে এই জগৎ থেকে চলে গেল এই জগতের সঙ্গে তো তোমার বাস্তবিক কোনো সম্বন্ধ নাই আছে সম্বন্ধ রাখতে হয়েছে দেহটা আছে বাস্তবিক দেহটা যতক্ষণ থাকে তুমি একবারে জড় সম্বন্ধ কেটে যেতে পারো না হয় কিছু থাকবে হ্যাঁ তা বলে তুমি গুরু বৈষ্ণবকে প্রাকৃত বলতে পারব না প্রাকৃত নয় তারে সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ সর্বশাস্ত্রী কৃষ্ণ সম্বন্ধ সর্বজ্ঞের উপদেশ যেমন হ্যাঁ মূল ধন যেমন অনুবন্ধ সেরকম সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ এই সঙ্গে সম্বন্ধ করিয়ে দেওয়াটায়ের কথাই বলা হয় বারবার এই সম্বন্ধ উপদেশ করি দিচ্ছেন সম্বন্ধ গুরু বৈষ্ণব শাস্ত্র এরা তোমাকে উদিত হয়েছেন জগতে সম্বন্ধ ঠিক করে দেবে তোমার সঙ্গে বাস্তব সম্বন্ধ তারপর তুমি ভজন করতে করতে নিত্য জগতে যেতে হবে শ্রী চৈতন্য প্রভে বালয় পি যদ্রহার তরেন নানা মত গ্রাহন ব্যাপ্ত সিদ্ধান্ত সাগর বাঞ্ছা কল্পর্শ কৃপা সিনেধু বৈভ পতিত ভ বৈষ্ণুভ্যো নমো